বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরিথ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাইব আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনগরিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়ে একজন আদর্শ মুসলিম তার মহান প্রতিপালক গরব্বুল আলমিনের সাথে তার সম্পর্ক কেমন হবে এবং এই সম্পর্কের ক্ষেত্রে তার করণীয় বর্জনীয় বিষয়গুলো কি রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা প্রথমে করণীয় বিষয়গুলো আলোচনা শুরু করেছি একজন আদর্শ মুসলিম যেমনিভাবে ফরজ সিয়াম পালন করবে তেমনিভাবে ফরজ সিয়ামের পাশাপাশি একজন আদর্শ মুসলিম নফল ও সুনাদ সিয়ামগুলো পালন করবে এবং পালন করতে অভ্যস্ত হবে আদর্শ মুসলিম ব্যক্তি যেই নফল এবং সুনাদ সিয়ামগুলো পালন করবে তোর মধ্যে প্রথমে শাগাল মাসের যে রোজা যেটাকে আমরা ছয় রোজা বলে থাকি এই ছয় রোজা তিনি পালন করবেন দুই নম্বর আমরা আলোচনা করেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করবে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা আপনাদেরকে করেছিলাম সর্বশেষ মোয়াজা আল আদিয়া রদি আল্লাহ তালহনার যে হাদিসটি রয়েছে সে হাদিসকে সামনে রেখে তিনি আয়সা রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছেন জেন্লাহ সাল্লা উলিয়সলাম কি প্রত্যেক মাসের শুরুতে না না শেষে এ শিয়াম পালন করতেন রসুল উল্লাহ সাল্লা উলিয় মাসের কোন অংশে এ পালন করতেন আয়েশারাজিয়াল্লা তালা স্পষ্ট করে এই বিষয়টি জানিয়েছেন রসুলুল্লাহ সুল্লাহলিয়াল্লাম মাসের যে কোনো সময়ে শ্যাম পালন করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা করেননি যে কোনো সময় শ্যাম পালন করতেন ওলা ইউবায়ালি সেখাতে তিনি ব্রুক্ষেপ করতেন না বা নির্দিষ্টভাবে সেটিকে আদায় করতেন না সেখানে আমরা বলেছি রসুলুল্লাহ সাল্লা উলিয়াস্লাম থেকে দুই ধরনের নসুস পাওয়া যায় দুই ধরনের বক্তব্য পাওয়া যায় কখনও কখন রাসল্লাহলিয় সাল্লাম প্রতি মাসের সিয়ামের ব্যাপারে বলেছেন তেরো চোদ্দ ইয়ামুল আয়ামের সিয়াম পালন করার কথা বলেছেন আবার কখনও কখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মাসের তিন দিনের সিয়ামের কথা উল্লেখ করেছেন সেক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি তেরো চোদ্দ পনেরোকে নির্দিষ্ট করে নিতে পারেন আবার তার সুবিধা অনুযায়ী তিনি মাসের যে তিন দিনও আদায় করতে পারেন দুটি তার জন্য বৈধ দুটি রসুল উল্লাহা দ্বারা সাব্যস্ত হয়েছে দুটি তিনি পালন করতে পারবেন সুপ্রিয় দর্শক গত প্রোগ্রামে আমরা এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার পর যে পয়েন্টটি আমরা আজকের আলোচনা নিয়ে সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি আশুরা সিয়াম পালন করবেন রসুলাল্লাহ সাল্লা উলী ইসলামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে আব্দুল্লাহ আব্বাসর দিয় আল্লাহ করেন তিনি বলেন সামা ইয়মা আসুরা ও আমসুল্লাহ সাল্লা সাল্লাম আশুরার সিয়াম পালন করেছেন এবং আশুরার এই দিনে সিয়াম পালন করতে রাসুল্লাহ নির্দেশ দিয়েছেন ইহাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রাহে মহাময়েল তাদের সহিতে বর্ণনা করেছেন ইহাদিস থেকে আমরা বুঝতে পেরেছি এটি রসুল্লাহ সাল্লা সাল্লামের ফেয়াল রসুল্লাহ আসলামের কাজ যে করেছেন এবং করতে নির্দেশ দিয়েছেন দুটাই এই হাদিসের মাধ্যমে আবদুল্লাবনে আব্বাস রাহালু আমাদেরকে জানিয়েছেন তাই সিয়াম আসুরা আসুরার দিনের সিয়াম পালন করাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি শুধু এই গুরুত্বই দিয়ে রসুল শেষ করেননি সুপ্রিয় দর্শক বরং ইয়ম এ আসুরা এর সিয়ামের যে গুরুত্ব এবং মর্যাদা রয়েছে যেই ফজিলত রয়েছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সেই ফজিলতটুকু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এদি শ্রীমা মুসলিম রহমতুল্লাহ আলাই তার শহীদ বর্ণনা করেছেন আবি আল্লাহআ বলেনা রসুল ইসলামকে প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হল আন সৌমিয়া আসুরার দিন সিয়াম পালন করার প্রসঙ্গে অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে জানতে চাওয়া হল যে আসুরার দিনে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে থাকে তাহলে সে কী ধরনের মর্যাদা লাভ করতে পারবে কী ধরনের ফজিরত সিরাপ করতে পারবে ফকআল উত্তরে রসুল্লা সাল্লাহ ইসলাম বললেন ইউকাফির সেনা যে ব্যক্তি আসুর সিয়াম পালন করবে ইউকআর এসেনা গত বছরের বিগত বছরের তার যত সগিরা গুণা আছে সমস্ত সগিরা গুণা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন আশুর সিয়ামের মাধ্যমে তাই আসুরা সিয়াম যদিও নফল হয় যদিও সুনাত হয়ে অতিরিক্ত হয় কিন্তু আমরা বুঝতে পেরেছি সরাসাল যে ফজিলত বর্ণনা করেছেন এর ফজিলত অনেক বেশি তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এর ফজিলত উপলব্ধি করে তিনি আশুরা সিয়ামের গুরুত্ব দেবেন এবং আশুরা সিয়াম পালন করবেন সুপ্রিয় দর্শক এখানে একটি বিষয় প্রসঙ্গত আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আশুরা কাকে বলা হয়ে থাকে সেটাও আমাদেরকে জানতে হবে আশুরা শব্দটি এসেছে আশারা শব্দ থেকে আষারা শব্দের অর্থ হচ্ছে দশ আশুরা বলা হয় থাকে দশম দিন ওই মহরম মাসের দশ তারিখকে মূলত আশুরা বলা হয় থাকে ইয়মে আশুরা বা আশুরা দিবস এটি ফাউলায় এর ওজনে ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায় এই দশ তারিখটাকে বেশি গুরুত্ব বোঝানোর জন্য দশ তারিখের গুরুত্ব উপলব্ধি করার জন্য আশের শব্দ ব্যবহার না করে আশুরা শব্দ ব্যবহার করা হয়েছে যেহেতু এই দশ তারিখকে তারা গুরুত্ব দিয়েছে বেশ তাই একজন আদর্শ বস্তি ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে কিভাবে। এই বিষয়টি তাকে জানতে হবে যেহেতু আমরা সিয়াম পালন করব। তাহলে আমাদেরকে জানতে হবে সিয়াম পালন করার ধরনটা হবে আমাদের সেই ক্ষেত্রে সুপ্রিয় দর্শক এই বিষয়ে সেখানে ইসলামুল তহমিয়া রহমতুল্লাহ আশুর সিয়ামকে তিনটি মারাতথেম তিনটি স্টেজে তিনি উল্লেখ করেছেন এবং এই তিনটি স্টেজের মধ্যে সেখানে ইসলামুল তহমিয়া রহমতুল্লাহ বলেছেন মারাথে সবচেয়ে উত্তম সবচেয়ে পরিপূর্ণ মাথা বা বা স্টেজ হচ্ছে যে একজন ব্যক্তি নবম তারিখ দশম তারিখ এবং এগারো তারিখে সিয়াম পালন করবে অর্থাৎ তিন দিন শিয়াম পালন করবে কোনো ব্যক্তি যদি এই তিন দিনের সিয়াম পালন করে থাকে নয় দশ এগারো এই তিন দিনের শিয়াম পালন করে থাকে তাহলে সে নিশ্চিত আশুরা শিয়াম পালন করল এবং পাশে আরও একদিনে শিয়াম পালন করল এই আশুরা সিয়ামের গুরুত্ব শেখ ইসলাম তাই মিয়া রহমতুল্লাহ বলেছেন যে এর সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে পরিপূর্ণ স্টেজ হচ্ছে একজন ব্যক্তি তিন দিনের সিয়াম পালন করবে এটার প্রথম বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে একজন ব্যক্তি সিয়াম পালন করবে নবম তারিখের এবং দশম তারিখের নবম এবং দশম তারিখের সিয়াম পালন করবে এটিও রসুলের সুনিয়া দ্বারা সাব্যস্ত হয়েছে বরং রসুল হুদাসাল্লাহামলিউ সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন যে নবম তারিখের সিয়াম পালন করার ব্যাপারে ইহাদৃষ্টি আবদুল্লাহামনে আব্বাস রাজিয়ালকে বর্ণিত এটি ইমাম মুসলিম রহমতুল্লাহ তা সহিতে বর্ণনা করেছেন عبدالله بن عباس رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم شهر قلت لئن بقيت إلى قابل لأسو من التاسع لئن بقيت إلى قابل جدي أغامي بصر ومجمتو عمي جبتو تحقي أغامي بصر ومجمتو جدي أمي جبتو انتخل إنشاء الله لأسو من التاسع تولي أمي نوم تاريخ سيامبالون قربو یہ حديث لقربت كفت عبو دعود بن ترميزي رواية المدهشة আব্দুল্লাহ আবাস রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম আসুরে সিয়াম পালন করে আসুরত সিয়াম পালন করতে নির্দেশ দিলেন তখন রসুল্লাহ সাল্লা ইসলামকে বরাাহরিয়াল রসুল সাল্লা তো আদিমহুল ইহুদ এই দিনটাকে ইহুদিরা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গ্রেটফুল দিন হিসেবে মনে করে তাদের জন্য তাদের জন্য একটা বড়ো দিন হিসেবে তারা মনে করে থাকে মর্যাদার দিন হিসেবে মনে করে থাকে তারা এই জন্য দিনকে গুরুত্ব দিয়ে থাকে তাই তারা সিয়াম পালন করে থাকে তখন রসল সাল্লাহ ইসলাম বললেন যে ইহুদিরা যদি এটাকে গুরুত্ব দিয়ে থাকে তাহলে তোমরা ইহুদিদের মোখালাফাত করবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে ইহুদিদের থেকে তোমরা বিরুদ্ধাচরণ করে নবম এবং দশম তারিখে শিয়াম পালন করবে অবশ্যই বন্যাটি নিয়ে ওলামা কলামের বক্তব্য রয়েছে কিন্তু সহি মসলিমের অবায়ত থেকে সেটা সাপোর্ট পাওয়া যায় যেহেতু মূল বক্তব্য সহিম মুসলিমের মধ্যে রয়েছে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ থেকে রসুল্লাহ বলেছেন লানবাকি তুল্লা কাহিল যদি আগামী বছর আমি জীবিত থাকি লাথা তাহলে আমি নবম তারিখেও সিয়াম পালন করবো এখান থেকে সুপ্রিয় দর্শক আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হতে পারে সে বিষয়টি হচ্ছে এই যে রসল উল্লাহ সাল্লা করেছেন নবম এবং দশম তারিখের সিয়াম পালন করার বিষয়টি তাই করে ব্যক্তি যদি নবম এবং দশম তারিখের সিয়াম পালন করে থাকে তাহলে সে আশুরার যেই মানে ফজিলত রয়েছে সেই লাভ করবে এবং রেসুল উল্লাহামের সুন্না এবং হাদি অনুযায়ী রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের মত নির্দেশ অনুযায়ী সে সত্যিকারভাবে আমল করতে পারলো এই জন্য শাহুল ইসলাম বলেছেন হাজি হি আলভার্তাবানিয়া এটি হচ্ছে দ্বিতীয় স্টেজ আসুরা সিয়াম পালন করার ক্ষেত্রে সর্বশেষ স্টেজ যেটি হচ্ছে যে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করবে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করবে সুপ্রিয় দর্শক রসুল উল্লাহ সাল্লাউল ইসলামের আশুরা সিয়াম প্রসঙ্গে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসকে যখন আমরা একসাথ করবো এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে যে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করার ব্যাপারে রসুল উল্লাহুল আমল দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রসুলুল্লাহ নির্দেশ দ্বারা সাব্যস্ত হয়েছে যেহাদেশটি সই বখারি এবং মোসেমের আবদুল্লাহ আব্বাস থেকে আমরা শুরুতেই বলেছি এই আলোচনার শুরুতেই বিষয়টি আমরা বলেছি আবদুল্লাহবিনী আব্বাস রদি আল্লাহ থেকে সৈবী এবং মধ্যে এসেছে ও এম আর সিয়ামে রসুল্লাহ সাল্লাহসাল্সলাম আর সুয়া সিয়াম পালন করেছেন এবং এই সিয়াম পালন করতে রসুল নির্দেশ দিয়েছেন তাই যেহেতু রসুল্লাহমের সাব্যস্ত হয়েছে তাই কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দশ তারিখে আসুরা সিয়াম পালন করে থাকে তাহলে সে রসল সাল্লা ইসলাম যেই ফজিলতের কথা বলেছেন যে সুয়েলা রসল সাল্লাহলাম আনসাউম ইয়মে আসুরা রসলুল্লাহ সাল্লা ইসলামকে আসুরা সিয়ামের ফজিরত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলেও রসলাম বলেছেন ইউকাফিরসেন মাউইয়া যে গত বছরের যত ছগিরাগুনা আছে আল্লাহ রাবুল্লা সমস্ত ছুরিরাগুনাগুলোকে ক্ষমা করে দেবেন তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দশ তারিখের সিয়াম পালন করে থাকে তাহলে অবশ্যই আশুরা যে ফজিলত রয়েছে চলছে এক জোয়ার পথে আসন গেড়েছে শয় পা সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় निवाचन करें जार प्रथम उद्देश्य हलार एगारुन सम्प्रचार सकाल साढ़े आठ टेषे मुहम्मद सलह मणिमुखा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 जानून भावे, मुमिन नीजेर काज के करे। पीस टीवी, दर्शक फिर एलमी थे आलोचना करते রসুলুল্লা সাল্লা ইসলাম আশুরা নবম এবং দশম তারিখে সিয়াম পালন করতে বলেছেন শেখুল ইসলাম ধর রহমতুল্লাহি বলেছেন এটিও একটি পর্যায়ে এবং একটি সারসাইজ আশুরা সিয়াম পালনের ক্ষেত্রে তবে কোনো ব্যক্তি ইহুদিদের মুখালাফাত করার জন্য বা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করার জন্য যদি সিয়াম পালন করতে চায় রসুল্লাহসালামের হাদি অনুযায়ী তাহলে সে কেবল আশুরা সিয়াম পালন করবে না বরং আশুরের সাথে একদিন আগে শিয়াম পালন করবে ইমনি আব্বাস বর্ণার মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি সর্বশেষ স্টেজ হচ্ছে যে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করবে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করবে সুপ্রিয় দর্শক রসুল উল্লাহ সুল্লাহুল ইসলামের আশুরা সিয়াম প্রসঙ্গে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসকে যখন আমরা একসাথ করব এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে যে শুধুমাত্র দশম তারিখে সিয়াম পালন করার ব্যাপারে রসল উল্লাহুল ইসলামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রসুলুল্লাহ নির্দেশ দ্বারা সাব্যস্ত হয়েছে যেহাদিসটি সৈবরি এবং মোসেমের আবদুল্লাহবিনী আব্বাস থেকে আমরা শুরুতেই বলেছি এই আলোচনার শুরুতেই বিষয়টি আমরা বলেছি আব্দুল্লাহমিন আব্বাস আল্লাহ তালাম থেকে সই বখারী এবং মোস্তমের মধ্যে এসেছে সাম রসুল্লাহ সাল্লা ওসালাম ওয়ারবে সিয়ামে রসুল্লাহ সাল্লা ওসাল্লাম সিয়াম পালন করেছেন এবং এই সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই যেহেতু সাব্যস্ত হয়েছে তাই কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দশ তারিখে আসুরা সিয়াম পালন করে থাকে তাহলে সে রসল সাল্লা ইসলাম যেই ফুজিলতের কথা বলেছেন যে সুয়েল আসল্লাহলাম আনসাউম ইয়মে আসুরা রসুল্লাহ সাল্লা ইসলামকে আসুরা সিয়ামের ফজিরত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলেও রসুল্লাহলাম বলেছেন ইউকাফিরসেন মাউদ্দুইয়া যে গত বছরের যত ছগিরা গুনা আছে আল্লাহর আবুল্লা আলমিন সমস্ত ছগিরা গুনাগুলোকে ক্ষমা করে দেবেন তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র দশ তারিখের সিয়াম পালন করে থাকে তাহলে অবশ্যই আশুরা যে ফজিলত রয়েছে হাদিসের মাধ্যমে যে ফজিলত সাব্যস্ত হয়েছে সেই সেই ফজিলত লাভ করবে এই কারণে নসরুল্লাহের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কারণে এবং যে কাজটি রসুল উল্লাহম করেছেন এই কাজটি কখনো মাকরু হতে পারে না কখনো অপছন্দ হতে পারে না তাই একদল আলামাইকারী ইস্তেহাদ করেছেন যে শুধুমাত্র দশ তারিখের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে থাকে তাহলে এই তার সিয়ামটুকু মাকরু হবে এই বক্তব্য শুদ্ধ নয় যেহেতু আদিশের মাধ্যমে রসুল আল্লাহ সাল্লা ফ্যাল এবং নির্দেশ হয়েছে দশ তারিখের সিয়াম পালন করার বিষয়টি শুধু তাই নয় বরং ফজিরতের বিষয়টি শুধুমাত্র দশ তারিখের ব্যাপারে রাসুল্লাহ আসলাম উল্লেখ করেছেন কিন্তু রসুল্লাহ ইচ্ছা পোষণ করেছেন তারিখে সিয়াম পালন করার জন্য তাই কোন ব্যক্তি যদি রাসুলুল্লাহ আসলামের এই ইচ্ছা এবং করার জন্য যদি সেই ব্যক্তি নয় এবং দশ তারিখে সিয়াম পালন করা থাকে কোনো সন্ধে নেই সেই রাসুল উল্লাহ আসলামের অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী সত্যিকার অনুসরণ করলো এতে কোনো সন্দেহ নেই কিন্তু দশ তারিখের শুধু কেবল যদি কেউ শিয়াম পালন করে থাকে তাহলে সে দশ তারিখের ফজিলত লাভ করবে এবং তার এই কাজটি অপছন্দনীয় হবে এমনটি সুযোগ নেই এই ইসতেহারটুকু পরিপন্থী একটি ইস্তেহাদ আর সমস্ত কামের ঐক্যমত এটি সাব্যস্ত হয়েছে বিপরীতে নস্বের এগনিস্টে। অর্থাৎ দলিলের এগেনিস্টে ইস্তেহাদের কোনো অবকাশ নেই সুতরাং কোনো ব্যক্তি যদি নসকে সামনে রেখে এর এগেনিস্টে বিপরীতে যদি ইস্তিহাদ করে কোনো হুকুম দিয়ে থাকে তাহলে তার এই হুকুমটুকু মূলত গ্রহণযোগ্য হবে না এই হুকুমটুকু তার গ্রহণযোগ্যতা লাভ করবে না তাহলে মুদ্রা কথা হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আশুয়া সিয়ামের গুরুত্ব উপলব্ধি করবেন এর ফজিল সম্পর্কে জানবেন এবং আশুয়া সিয়াম পালন করবেন সেটি রসুল উল্লাহ আসলের ইচ্ছা অনুযায়ী নবম এবং দশম তারিখে যদি কেউ পালন করে থাকে তাহলে তিনি আশুরা সিয়ামের যে ফজিলত রয়েছে সেটি লাভ করবেন আর যদি তিনি শেখুল ইসলামুল হামিয়ান যেভাবে বলেছেন যে আশুরা সিয়ামের পরিপূর্ণ স্টেজ হচ্ছে নবম দশম তারিখে যদি কেউ সিয়াম পালন করে থাকেন তিনি পরিপূর্ণ রূপে আশুরা সিয়ামকে পালন করতে পারলেন সেভাবেও তিনি পালন করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা রসুল উল্লাহ সাল্লাহাম আমাদেরকে আরেকটি সিয়ামের কথা বলেছেন এটিও সুন্নাথ এবং যেই সিয়ামগুলো পালন করতে রসুল উল্লাহামদেরকে নির্দেশ দিয়েছেন বা গুরুত্ব আরোপ করেছেন একটি সেটি হলো একজন আদর্শ মুসলিম তিনি আরাফার দিন সিয়াম পালন করবেন তিনি আরাফার দিনই সিয়াম পালন করবেন এটি রসুল্লাহ সাল্লামের আদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবু কাতাদ আল্লাহ তাল্লনীত মধ্যে তিনি বলেন সোয়েলা রসুলাল্লাহ সাল্লা সাল্লাম আনসৌমিমে আরাফা রসুল্লাহ সাল্লা ইসলামকে প্রশ্ন করা হল জিজ্ঞেস করা হলো আনসাউম আরাফা আরাফার দিন সিয়াম পালন করার বিষয়ে রাসুল উল্লাহ আসমকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহ রাসুল্লাহসাল্লাম আরাফার দিন যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তার এই সিয়ামের গুরুত্বটুকু কী মর্যাদা বা ফজিরত কি এটি রাসুল উল্লাহ আসলকে যখন প্রশ্ন করা হলো তখন রসুল্লাহ আসলাম বললেন যে এই দিনের সিয়াম কোনো ব্যক্তির বিগত বছরের এবং আগত বছরের অর্থাৎ দুই বছরের গুনাসমূহ দুই বছরের যেই সগিরা গুণা আছে দুই বছরের সগিরা গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যেহেতু এর গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ উলিয়ুসাল্লাম এভাবেই উল্লেখ করেছেন যে দুই বছরের সগিরা গুনা ক্ষমা হয়ে যাবে তাই সুপ্রিয় দর্শক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসটি ইমামোসলেম রহমতুল্লা তা সহীতে বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই হাজার বরং এই হাদিসের আরেকটি রেওয়াতের মধ্যে এভাবে এসেছে রেওয়াতটি ইবৃহবান আল বুস্তির রহমতুল্লা আলাই তা শহীদ ইবহবানের মধ্যে বর্ণনা করেছেন ছয়ত্রিশ রেবাতের মধ্যে উল্লেখ করেন তিনি আল্লাহ রব আলমিনের কাছে আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমীর কাছে কামনা করছি যে বিগত বছরেরমূহ এবং আল্লাহ যে ইহাদিস রয়েছে সেই গুরুত্বটি কিভাবে তুলে ধরেছেন কথা বলা হয়েছে এভাবে রসুল বলেছেন দিন সিয়াম পালন করা যে বিগত বছরের যে গুণা আছে সেই গুণাগুলো ক্ষমা করে দেবে এটাই আল্লাহ হাবুল আলমের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি এই আরাফাতের এই সিয়াম এর গুরুত্ব থেকে আমরা বুঝতে পেরেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি আরাফাতের সিয়ামের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব তিনি উপলব্ধি করবেন উপলব্ধি করে তিনি আরাফাতের সিয়াম পালন করবেন যেহেতু আরাফাতের এই দিনের সিয়াম পালন করতে রাসুল্লাহ সাল্লাহ আসালাম আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উৎসাহিত করেছেন এটাই রাসুলুল্লাহ আসসালামের সুন্না এর মধ্যে অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতেই হবে আর সেই বিষয়টি হচ্ছে কোনো ব্যক্তি আরাফাতের সিয়াম পালন করবে সেটি আরাফাতের ময়দানে যারা অবস্থান করবে তারা নয় যারা হজের উদ্দেশ্যে আরাফাতের ময়দানে অবস্থান করবে তাদের জন্য নয় বরং আরাফাতের ময়দানে যারা অবস্থান করবে না হজের উদ্দেশ্যে যারা এহরাম করবে না তারাই শুধুমাত্র আরাফাতের এই দিনে আরাফার সিয়াম পালন করবে এটা আমাদেরকে জানতে হবে তাই সোনাল কুবরাই এর মধ্যে একটি হাদিস এভাবে এসেছে যেটি আবুঘুরার রদি আল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে আটশো পঁয়ষট্টি সুনাল খোবরা এর মধ্যে ইহাদিসটি এভাবে এসেছে আবুহম থেকে তিনি বলেন নাহা রাসুল্লাহমে আরাফা বরাফাত যে রাসুল্লাহম আরাফাতের ময়দানে আরাফাত দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন এ হাদিসটিকে শেখ বলেছেন দুর্বল বলেছেন কিন্তু হাদিসের বক্তব্য মূলত বিশুদ্ধ ময়দানে সিয়াম পালন করেননি এবং আরাফাতের ময়দানে রসুল্ল আসলামের সাহাবি এবং সলফেস আলহিনের কোনো আমল সাব্যস্ত হয়নি আরাফাতের ময়দানে সিয়াম পালন করাকে বরং আরাফাতের ময়দানে যারা আরাফাত দিন অবস্থান করবে তাদের জন্য এই দিন শ্যাম পালন করাকে সালফেস আলহিন কখনও পছন্দ করেননি বা মাকরুহ মনে করেছেন তাই এই হাদিসের আমল সমস্ত মাইকার আমার উক্ষ্যমতে এই হাদিসের আমল গ্রহণযোগ্য এবং হাদিসের বক্তব্য গ্রহণযোগ্য কিন্তু হাদিসটি সনদের দিক থেকে শেখ নাসুদ্দিন আবরারি রহমতুল্লাহ হাদিসটিকে দাড়িফ বলেছেন যদিও দুটি সনাদে হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসটাকে গ্রহণযোগ্য বলা যেতে পারে যেহেতু হাদিসের সমস্ত আমলের ব্যাপারে বক্তব্যটি গ্রহণযোগ্য যেহেতু বক্তব্যের ব্যাপারে সমস্ত অলামায় রামক্য মতে পৌঁছেছেন তাই সুপ্রিয় দর্শক আরাফাতের ময়দানে যারা উপস্থিত হবেন না তারাই কেবলমাত্র আরাফাতের এই দিনের সিয়াম পালন করবে এবং সেটাকেই তারা গুরুত্ব আরোপ করবে কিন্তু আলাফাতের ময়দানে যারা অবস্থান করবে তারা শিয়াম পালন করবে না কিন্তু দুঃখজনক আমরা অনেক হাজির সাহেবদেরকে লক্ষ্য করে থাকি আমাদের হাজির সাহেবদেরকে আমরা এভাবে লক্ষ্য করে থাকি যে তারা মনে করেন যে এই দিনে এই মহিমান্বিত দিনে এই সম্মানিত দিনে যেদিন আল্লাহ সুবাহানু তালা দুনিয়ার আসমানে নেমে আসবেন আল্লাহ অনেক লোককে যেদিনে ক্ষমা করে দেবেন ঠিক এমনি একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা শিয়াম পালন না করলে তাহলে আমরা আল্লাহ রবুল আলমিন সত্যিকার ইবাদত করতে পারলাম না এবং দেখা যায় এ দিনে পালন করে থাকেন বা এ দিনে তারা রোজা রেখে থাকেন এটি শুদ্ধ নয় এটি শুদ্ধ নয় আমি আপনাদের যারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজির সাহেবদের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আরাফাতের ময়দানে শিয়াম বরণ করবেন না বরং আরাফাতের ময়দানকে আল্লাহ রুবুল্লা আলমীন পছন্দ করেছেন এই ময়দানে আল্লাহ রবুল আলমীর কাছে আল্লাহর বান্দারা যারা উপস্থিত হবে তারা দুলি দূষণিত হয়ে তারা নিজেদের এক পোশাকে এই রামের কাপড় নিয়ে এই দুলি দূষণিত ময়দানের মধ্যে নিজেরা আল্লাহ রবুল্লা আলমীর কাছে ফরিয়াদ করবে আল্লাহ রবুল আলমীর কাছে তোয়া করবে যেই দোয়া রসুল্লাহ আসলম সেভাবেই দোয়া করবে এবং দোয়ার ক্ষেত্রে তারা গুরুত্ব আরোপ করবে এটাই হাদি রসুল আল্লাহ আসলাম এটাই করতে বলেছেন তাই আরাফাতের ময়দানে সলাাতকে রসল আল্লাহ সাল্লা করে দিয়েছেন জোহর এবং আসরকে যাতে করে আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমীর কাছে চাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করার জন্য নিজেকে অবসর করে নিতে পারে সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আপনারা ইনশাআল্লাহ তালা আগামী প্রোগ্রামে আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশায় আলহামদুলিল্লাহ ওরমতুল্লাহিখ্যাত স্বাদ করছেন কোরআনকারি তোমাদের জন্য হাফেজ এবহাঙ্গীর জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে আজ রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে প্লিজ টিভি বাংলায়